আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরা একটি বিষয় জানতে চেয়েছেন যে মসজিদে গিয়ে সলাত আদায় করতে পারবেন কিনা এই বিষয়ে দলিল ভিত্তিক আলোচনা করেছে বিস্তারিত আমাদের আলোচনা করেছেন সবাই আমাদের আলোচনা আছে এখন তো অনলাইনের যুগ আপনারা সেখান থেকে শুনলে বিস্তারিত জানতে পারবেন তবে সংক্ষিপ্ত কথা হলো মা বোনদেরকে মসজিদে যেতে নিষেধ করা যাবে না মা বোনেরা ইচ্ছা করলে মসজিদে যেতে পারেন এবং মসজিদগুলোতে মা জন্য জায়গা রাখাটা উচিত প্রত্যেক মসজিদে বিশেষ করে জুমার দিন এবং ঈদের দিন এই দিনগুলোতে বেশি যাওয়া দরকার কারণ এই দিনগুলোতে যে নসিহত হয় যে খোতবা হয় এগুলো মা জন্য খুবই উপকারী কারণ এই খোঁতবা না শুনে আপনি যদি শুনে এসে বাসায় বলেন তা আপনার কথা তো ভাবি আর নেই শুনে না আগে থেকে আপনার সাথে ঝগড়া লাটি চলতেই আছে এবং আপনার সাথে জান্নাতে একসাথে দিব কলে কয়না একসাথে জান্না যেতে চাই না এক ওয়াজ এক বক্তা যে শুনেন যে বাবুনের আপনারা জান্নাতে গেলে স্বামীর সাথে একসাথে থাকবেন বোন তখন ভিতর থেকে ফাটাইছে হুজুর আমি কিন্তু আবদুল্লাহ বাপের সাথে জান্নাতে একসাথে থাকতে চাই না জান্নাতেই থাকতে চায় না একসাথে তা আপনি মসজিদ থেকে শুনে এসে বাসায় বললে আপনার কথা কে শুনবে এবং মসজিদ গুলোতে আমাদের পর্দা সহকারে মা বন্ধের জন্য ব্যবস্থা থাকা উচিত আমরা ফেতনার কথা বলি মা বোনদেরকে মসজিদে আসা বন্ধ করছি তো মা বোনেরা কি বাড়িতে বসে থাকবো বসে থাকলে স্টার প্লাসের কাছে বসে থাকবো একশো চুয়াল্লিশ দ্বারা আর মসজিদের দিকে আসবে না দিকে চলে যাবে তখন ওই আমাদের কোন কোন সম্মানিত ভাই বলেন যে মসজিদে নারীদেরকে উপভোগ করতে চায় তখন ওই তাদেরকে মার্কেটে মার্কেটে বিভিন্ন লোকেরা উপভোগ করে বিভিন্ন দিকে তারা করে ইসলামের ইতিহাসে ঘটে নাই সাহাবাই কালামের যুগে লক্ষ লক্ষ সাহাবাই মহিলারা মসজিদে আসছেন জুমার খোদ্ আসছেন ঈদের খোদ্ চলাতে আসছেন কোনো দিন কোন মহিলাকে কে উপভোগ করছে এরকম ঘটনা ইসলামের ইতিহাসে দেশে গাউসল আজ মসজিদে মহিলাদের ব্যবস্থাপনা আছে এরকম অনেক মসজিদে আছে হাজার হাজার মা বোন মসজিদে যাচ্ছেন কোন মসজিদে কোন জায়গায় মসজিদের খতিব সাহেব বলছেন এই সব আমার সামনে চলে আসেন আমি একটু উপভোগ করি मस्जिदर खतीब बोलुल मोकार खतीब बोल ग आजाद मस्जिद महिला क्या मस्जिदे बंद कर